بسم الله الرحمن الرحيم وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا শ্রোতা পরিবেশিত হচ্ছে জালালাইন থেকে সুরান একটু পরীক্ষা করো যে তারা টুটি ফাটা লেনদেন করার মতো বুদ্ধি শুদ্ধ হয়েছে কিনা ইতাবিরা কবল আল বুলু পরীক্ষা করোহী তাদের দিন ব্যাপারে পরীক্ষা করো এবং না বলে মালের মধ্যে তারা হস্তক্ষেপ করতে পারে কিনা মালের ব্যাপারে তারা কিছু হস্তক্ষেপ করতে পারে কিনা এই বিষয়টা তোমরা একটু পরীক্ষা করবো দিন আসছে কিনা আর তাদের মালের মধ্যে হস্তক্ষেপ করতে পারে কিনা ছোটখাটো জিনিস তারা কিনতে পারে কিনা বেস্তে পারে কিনা এটা বিয়ে করিয়ে দেওয়া যায় হাত্তাঈদা বালাগনিকাহ নিকাহের আহাল হয় নিকাহের আহাল হয় কিভাবে তো ছেলেদের বেলায় এহতলেলাম আর মেয়েদের যেহেতু এহতলাম খুব কম হয় এই ওদের হবে ওই হায় যদি কোন ছেলে না অথবা অন্য যে সকল না পাওয়া যায় অন্যান্য আলামত হলে কাদ্দম সে অন্য আলামত পাওয়া গেলে আর বয়সের হিসাব নাই এটা যদি বারো বছর বয়সে লাম হয়ে যায় ঠিক আছে বারো বছর বয়সে সে বালেগ হয়ে গেছে এখন সে নিকাহের বয়সে উপনীত হয়ে গেছে মেয়ের বেলায় এমনই তো মেয়েরা একটু আগে আগে আগে বালেক হয়ে যায় আর যদি অন্য কোন আলামত না পাওয়া যায় তাহলে হিজড়ি হিসাবে পনেরো বছর আর আবু হানিপুর থেকে রাজে কৌল যেটা বছর। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আবু হানিপুর ক্ষেত্রে রাজে ওনার থেকে মারভি রাজে কৌল মুফতাবিহি কল হলো পনেরো বছর ছেলে তার মানে হলো অন্য কোন আলামত যদি না পাওয়া যায় হিসাবে হওয়ার বছর পূর্ণ হয়ে গেলে তাকে বালেক বলে ধরা হিজড়ি হিসাবটা ইংরেজি হিসাবে একটু ছোট কিন্তু ইংরেজিতে হলো দিনে বছর না আর হিজরিটা হলো কত 3৫৫ না পঞ্চান্ন চুয়ান্ন হ্যাঁ এমন হিজড়ি হলো ছয় মাস দিনে ছয় মাস হলো দিনে এবার ছয়টা তিরিশ যোগ করো আর ছয়টা উনত্রিশ যোগ করো তাহলে যা হয় কত হয় তিনশো দিন হয়ে গেছে এই হিসাবে পূর্ণ হয়ে গেলে সে বালে তার মানে নাকি ওই বালেক যেদিন হয়ে গেলো এরপর থেকে তার উপরে হুকুম আসবে নামাজ জরুর অবশ্যই পড়তেই হবে তাকে এই হুকুমগুলো আসবে আর কি না পড়লে গোনাগার হবে আরও যত হুকুম আঁকা ওই জন্য সনটা মনে রাখা জরুরি হিজড়ি শনটা মনে রাখা জরুরি অন্যদের ব্যাপারে যেমন হয় আমাদের ইয়া হয়ে যায় যে আমরা কারো বয়স বললে ইংরেজিটা বলি ইংরেজিটা বললে অসুবিধা নেই বাকি আরবিটা মনে রাখা চাই অন্তত আরবিটা মনে রাখা চাই যে বয়স ওই অমুক তারিখে জন্ম হয়েছে তাহলে সেই হিসাবে হিসাব করে কত মাসায় আছে। তাহলে তাদের কাছে তাদের সম্পদ অর্পণ করো ইসরা তোমরা তাদের সম্পদ অপচয় করে ভক্ষণ করোনা অবিদা এবং তারা বড় হয়ে যাবে এ আশঙ্কায় তারা খরচ করে ফেলো না যে তারা বুঝের বয়সে পৌঁছে যাবে সম্পদ অপচয় করে দ্রুত করে ফেলো না উপরে যে এই আশঙ্কায় যে তারা বুঝের বয়সে পৌঁছে যাবে এরপর তাদের সম্পদ তাদের কাছে অর্পণ করা তোমাদের আবশ্যক হবে ফায়াল জামা تسليمها اليهم ومن كان غنيا فليستعفف ابن البختر মধ্যে যে সচল হবে ফাল ইস্তআফফ সে যেন ইতিমের মাল বখন করা থেকে ইতিমেল মাল ভক্ষণ করা থেকে বিরুদ্ধ থাকে ফাল ইস্তআফফ আ ইয়া ইফ অথবা ইয়া ইফু ইয়া ইফা হবে আর মুস্তাগল ধরা হলে ইয়া ইফু ইয়া ফাল ইয়া আন মাল ইতিম নিজের পারিশ্রমিক পরিমাণ করবে যখন তোমরা তাদের কাছে তাদের সম্পদ প্রদান করবে কবজা করেছে ও বাড়ি তুম এবং তোমরা দায়িত্ব মুক্ত হয়েছ এই কথার উপর তোমরা সাক্ষী রাখো লিয়াল্লাফ যেন কোনো মত বিরোধ সৃষ্টি না হয় পরবর্তীতে যদি হয় তাহলে আল্লাহ যথেষ্ট কা তার মানে কালি হলো আল্লাহ হাসিবান এর উপর এটা শিকারি করা হত না এই জাহিলি জামানার এই যে একটা রেওয়াজ চলে আসতেছিল সেটা রদ করে আল্লাহ সামনে নাজিল করতেছিল لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ পুরুষদের হিস্সা রয়েছে লিরিজাল পুরুষদের مما রয়েছে নসিবুল হাযুন মিম্মা ওই সম্পদে তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন যা রেখে যায় তাদের পিতামাতা এবং তাদের দুইটা বলছেন যারা মারা যায় এদিকমা একদম সহজে খেয়াল করে রাখলেই হবে আল্লাহ এটাকে সুনির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তালা সুনির্দিষ্ট হিসা নির্ধারিত হিসা হিসাবে নির্ধারণ করে রেখেছেন হিসা নির্ধারণ করে রেখেছেন সেই হিসাটা তাদের কাছে অর্পণ করা হবে বিতলি মিহি ফিরতেছে না হিজমিটা ফিরতেছে আল্লাহর দিকে আল্লাহ তাদের হিসাটাকে নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করেছেন আল্লাহ সেই হিসাটা তাদেরকে দিয়েছেন হিজু মিটে ফিরতেছে আল্লাহ এর দিকে উল উল কোরবা মিরাজ বন্টন করার সময় যদি এমন কিছু আত্মীয় স্বজন এসে হাজির হয় যারা ওয়ারিস নয় যারা ওয়ারিস নয় এমন কিছু আত্মীয় স্বজন যদি মিরাজ বন্টন করা কালে এসে হাজির হয় কিছু ওল ইয়া হাজির হয় এসে হাজির হয় তাহলে তাহলে কবল আল কিসমা বন্টনের পূর্বেই তা থেকে তাদেরকে কিছু দাও ফর জুকো হোম মিন হু সাই আবল কিসমা কিসমতের আগেই তাদের সেই হিসা থেকে কিছু তাদেরকে দাও তবে দাও যে দিতে হবে দিতে হবে বড় তোমরা তাদের সঙ্গে তোমরা তাদের সঙ্গে সুন্দর কথা বলো এটা কখন যদি ওয়ারাসারা সিগার হয় তার মানে হোসেন্নাফে ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছেন যে আগে যে বললো ফারজুক মিনহাইয়া যে তোমরা যারা ওয়ার হয় নাই তাদেরকে দেবে যদি ওয়ার এসদের মধ্যে কোনো সিগার না থাকে তাহলে দেবে আর যদি শিকার থাকে তাহলে দেবে না আর তখন শুধু তাদের সাথে শুধু সুন্দরভাবে কথা বলবে কথা বুঝছো আর একটা ব্যাখ্যা যেটা বললাম সেটা হলো যদি সিগার থাকে তাহলেও দেওয়া যাবে তবে শিকারদের মাল থেকে না কিবারদের মাল থেকে তাহলে এটা হবে বাহাদ আল কিসমা বাহাদ আল কিসমা মাল থেকে বলছেন যদি বড় হয় তাহলে ঠিক আছে দেওয়া যাবে সবার অনুমতি সাপেক্ষে আর যদি তাদের মধ্যে একজনও নাবালিক থাকে তাহলে আর দেওয়া যাবে না তখন তার সাথে ভালো কথা বলা হবে এইটা বলতেছে ইলাইহিম যে তোমরা তাদের কাছে ওজোর পেশ করবে তোমরা এটার করার রাখো না হো যে তোমরা দেয়ার রাখো না যেগুলো অতএব আমরা কিভাবে দিই ইমেজারটা হবে দুই কথার একটা হলো আন্না কুমা তামাহ আর একটা হলো আন্না হিসার এখন এই যে হুকুমটা আসছে যে কবলাল কিসমা অথবা বাদল কিসমা হুকুমটা মনসুখ হয়ে গেছে এখন আর ওই না। আর এস আর কেউ বলে যে না এটা ওয়াকি লাখ হয়নি তবে যেহেতু হুকুমটা মন মানুষ এটা এটার উপর আমল না করাটাকে সহজ মনে কি মানুষ আসানি দেখতেছে তরক করার মধ্যে আসানি দেখতেছে এইজন্য মানুষ তরক করে আরকি এটা করে না তো এই যে লা এর যারা বলেন যে লাখ হয়নি মহকাম যারা বলেন মহকাম ও আলিহি আলিহি মানে আলাহি মানে আলাহ আন্নাহামুন এটা মহকাম হুকুমটা মহকাম মনসুখ নয় এই হিসাবে এই হুকুমটা এটাহ রেওয়া হলো এটা এটা হা দা জাইফুন এটা লিখে রাখো হা দা জাইফুন যদি কোন আসে তাহলে তাদেরকে যদি পারো কিছু দাও না পারলে অন্তত সুন্দর কথা বলো এই কাজটা করার প্রতি আল্লাহ তালা উৎসাহ দিচ্ছেন যে তোমরা যারা আছো যে অন্যান্য লোকদের ইয়াতামারা তোমাদের সামনে এলে তাদের ব্যাপারে আমি বললাম যে তাদেরকে পারলে কিছু দিয়ে দাও না পারলে এই কাজটা তোমরা করো কারণ তোমাদের অবস্থা যদি এমন হয় যে তোমরা তোমরা মারা গেলে তোমাদের বাচ্চারা এরকম তাহলে তোমরাও তো এটা চাইবে যে তোমাদের সন্তানদের সাথে এমন কিছু দেখলাম তো ভালো কথা বলো তোমরা যেমন এমনটা চাও অন্যান্য লোকদের ইয়াতামাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এটা আই আলাল বলতেছে ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে তারা যদি নিজেদের পিছনে তারা তাদের এই মানুষগুলো যেন ইয়ীমদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এই বুঝতেছো লাউ আল্লাউ ও লোকেরা যেন অন্যান্য লোকদের ইয়াতাম ব্যাপারে আল্লাহ ভয় করে যদি নিজেদের শব্দরত হয় একদম মারা যাওয়ার পর তো মারা যাওয়ার পরে তো আর হয় না এই যে পরে যে বলতেছে লাউ তারিম দুরা খু আলিম একদম তারাকু কু হয় যে তারা ছেড়ে গেছে ছেড়ে যাওয়ার পরে তার খফু হবে না যে ছেড়ে চলে গেছে ঘনিয়ে আসবে একটা লোক দেখতেছে যে আমার মৃত্যু সময় ঘনিয়ে আসছে আমার কিছু দুর্বল ছেড়ে পেলে আছে যারা নিজেরা কর্মক্ষম না এদের ব্যাপারে সে আশঙ্কা করতেছে আরে আমার ছেলেগুলির অবস্থাটা কি হবে তাহলে এই যে নিজের ইয়েম ছেলেদের ব্যাপারে যে আশঙ্কাটা এই আশঙ্কাটা কি একটা লোক মরে যাওয়ার পরে করে না মৃত্যু সময় ঘনিয়ে এলে করে মৃত্যু সময় এলে এই জন্য ঘনিয়ে আসে তাদের তারা এরা যেন অন্যান্য লোকদের ইয়ীমদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে যেন ওই আচরণ করে يحبون اي يفعل بذريههم من بعد موتهم تাদের অন্যন্যদের ইয়তিমদের ব্যাপারে যেন ওই আচরণটা করে যে আচরণটা তাদের মৃত্যুর পর তাদের সন্তানদের সাথে করা হোক এটা তারা কামনা করে এই বুঝতেছো ইফা ইয়াতু আলাইহিম মা অন্যন্যদের ইয়তিমদের সঙ্গে যেন তারা সেই আচরণটা করে يحبون اي يفعل بذريههم من بعد موتهم وليقولوا قولا معروفا তারা যেন তাদের সঙ্গে সুন্দর সঠিক কথা বলে তারা যেন বলে সঠিক কথা আগের আয়তের সঙ্গে মোনাসমাত রেখে এখানে কারা হা মুনি ইয়াতা মারা কারা হা মুনাসিব ইয়াতা দেখো মুস এখানে সবচেয়ে ভালো হইতো যদি লিল ইয়ামা বলতো কারণ এখানে তো সুন্দর সঠিক কথা বলে কিভাবে বলবে যেন ওই মৃত মৃত মানে কি যে মারা গেছে না যে শীঘ্রই মারা যাবে তাকে যেন তারা নির্দেশ দেয় আইয়া সদ্দাকা বিদুসিহি ওয়ারিসদের জন্য রেখে না যায় এটা এটা হলো কৌলন সাদিদের ব্যাখ্যা দিল আগের সাথে এটা মনাসবাদ হয়নি মনসাবাদ হলো এটা যে যে সকল লোক নিজেরা মারা যাওয়ার সময় নিজের সন্তানদের আশঙ্কা করে তারা চায় যে আমার সন্তানদের সাথে অন্যরা ভালো কথা বলছে এমন তখন যেন অন্যান্য লোকদের সন্তানদের সাথে ভালো কথা বলে এটা যারা সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে ভাবে বেগাই আগুন মানে তারা যা খাচ্ছে এটা তো আখের আগুন হবে এই জন্য মা হিসেবে বলা হলো যে তারা যা খাচ্ছে এটা আগুন আল্লাহ কাশ্মীর আল্লাহ এই জাতীয় কথা যেখানে বলেন এই যেখানে যেমন বললো না যে অন্য জায়গায় আসছে এই আমিলো হা বাবা জাদু মা আমিলো হা তারপরে আসলে যা আছে তাই যা আছে তাই আগুন আগুনই ভরতেছে আর বান্দা দুনিয়াতে যে নেকামল করে সেই এই নেকামল আখের হাতে দেখবে তবে জায়গার ভিন্নতার কারণে আকৃতি পরিবর্তন হয়ে যাবে জিনিস এটাই উনার কথা মতাম যে তামিল করা দরকার নাই যে বান্দা তার কৃতকর্মটাই দুনিয়াতে এক ধরনের ছিল এই দুনিয়ার বর্ডার পার হয়ে গেছে এখন আসল রূপটা প্রকাশ পাইছে এটার ব্যাখ্যাটা হলো যে দুনিয়াতে যত নেকামল আমরা করি করি সবগুলো হলো দুনিয়াতে আরস আড়াস আহাজ দুনিয়ার বর্ডার পার হয়ে গেলে সবগুলো হয়ে যাবে জাওয়াহের তো এটাই এই নামাজটাই সেখানে জাওয়ের আকৃতি ধারণ করবে এটা কথাটা কি তো এই যে এখানে হারাম যে মা যেটা আমরা খাচ্ছি এটা দুনিয়াতে এক আকৃতিতে দেখা দেখা যেতেছে পয়সা দেখা যেতেছে এক হাজার টাকা ঢুকালামগুন এটাই আগুন বা সুরত দেখা যেতেছে আর কি আগুন বাকি এটা খাচ্ছি বলে আগুনটাই খাচ্ছি বা আগুনটা এখন দেখা যেতেছে এই কোন এই কোনো বলেন যে নেক আমল করার প্রতিদান হলো জান্নাত আর বদামলের এই শাস্তি হলো জাহান্ন বান্দা যখন নেক আমল করে নেক আমলের দ্বারা বান্দা যেটা পাবে সেটা সে সম্পূর্ণ যে বাকি এমন নেক আমল করলে বান্দা যেটা পাবে সেটার কিছু আসার আছে দুনিয়া তো পায় দুনিয়াতেও পাবে মানে নেক আমলের কারণে সে জাননাতে যাবে যে এই নেক আমলটা ফিনফসি এমন একটা কাজ এমন একটা জিনিস যেটার কারণে জান্নাতি কোনো আসারাত থাকবে না এমন না মানে এখানেও এটার কিছু আসারাত থাকবে অশান্তি অস্থিরতা এটা থাকবে তো চল ওয়াসাইয়াসনা শীঘ্রই সে প্রবেশ করবে উত্তপ্ত আগুনে বা তাকে প্রবেশ করানো হবে সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন নির্দেশটা কি যেটা সামনে উল্লেখ করা হবে द्विगुण पुरुष द्विगुण पाई तमाम जो दू मे एक संग्रित है फलाहू निसफुल माल तो ऐले पास्फे माल और दुई मे पाफुल এটার মেসালটা সহজে মাথায় রাখা যেমন ধরো তিন লাখ টাকা তিন লাখ টাকা হলো এক ছেলে পাবে অর্ধেক আর মেয়ে পাবে বাকি অর্ধেক এটা বলতেছেলে পাবে দেড় দেড় লাখ টাকা আর ওয়ালাহুমা আর বাকি দুই মে পাবে বাকি দেড় লাখ টাকা এটা হলো যদি ছেলে মেয়ে তিনজনই আর যদি কত এক লাখ মেশালটা যেটা বলো এটা মাথায় রাখার জন্য এক লাখ আর ওয়ালাহুস ওয়ালাহুস আর ছেলে পাবে বাকি দুই সুলুস কত বুঝলা ওয়াইন ইন ফারাদা আর যদি জাকার থাকে তাহলে দুইয়ের অধিক হয় তাহলে তাহলে মৃত ব্যক্তি যা রেখে যাবে তার দুই তৃতীয়াংশ তারা পাবে দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ কত দুই লাখ তো এটা তো হলো যদি কন্যা সন্তান দুইয়ের বেশি হয় দুইয়ের বেশি হলে যদি শুধু কন্যা সন্তান রেখে গেছে তিনজন তিনটা মেয়ে রেখে গেছে তাহলে পাবে কত তিন লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা ও কাজাল ইথ নাতান এই দুই সুলুস পাবে যদি দুই জন মেয়ে থাকে তাহলেও দুইটা মেয়ে থাকলেও পাবে এখন বললো যে দুইয়ের বেশি যদি মেয়ে থাকে তাহলে যা দুইটা মেয়ে থাকলেও তা এটা কেন বলতেছে যে দেখো দুইটা মেয়ে থাকে তাহলে দুই লাখ টাকাই পাবে তাহলে যদি তিনটা মেয়ে থাকে তাহলে তিনজনে দুই লাখ টাকা পেলে প্রত্যেকে কম কম করে পাবে না আর যদি তিনজনের দুইজন থাকে তাহলে বেশি করে পাবে না লাখ টাকা করে পাবে বলতেছে যে আয়াতের মধ্যে বলতেছে ফাওকাস নেতাইন তো ফাওকাস নেতাইনের হুকুমটা ইস্ট নেতাইনের ব্যাপারে লাগবে মানে দুইটা মেয়ে থাকলে তারাও দুই সুলুস পাবে এটা কিভাবে বুঝলাম হলো যে অন্য আয়াতে দুই বোন যদি দুই বোন থাকে তাহলে তাদেরকে দুই সুলুস হিসা দেওয়া হয়েছে মাইয়ে যদি দুই বোন থাকে তাহলে দুই বোনে তিন লাখ টাকার মধ্যে দুই সুলুস পাবে মানে কত পাবে দুই লাখ টাকা পাবে তো দুই বনে যদি দুই লাখ টাকা পায় দুই মেয়ে বতরীকে আওলা দুই লাখ টাকা পাবে না কি এই যে ইস্নাতান মানে দুই সুলুস ভুল বললাম সুলুসাইন লি আহ মানে হাজু দুই সুলুস এটা লিল উফ দুই বোনের জন্য দুই সুলুস হয় بقوله تعالى فلهما الثلثان مما ترك تو দুই বনে যদি দুই সলুস পায় ফহুমা اولى তাহলে মেয়ের rato botore ke aulai দুই সলুস পাবে কারণ মেয়ের rato মাইয়াতের اقرب لانهما اقرب منهما للميت এটা একটা কারণ বলল ذكر فمع الانثى اولى বলতেছে যে মেয়ে যদি ছেলের সঙ্গে থাকে মেয়ে যদি ছেলের সঙ্গে থাকে তাহলে মেয়ে এক সুলুস পায় না মানে বাবা রেখে গেছে এক ছেলে এক মেয়ে রেখে গেছে তাহলে ছেলে যতটুকু পাবে মনে করে তিন লাখ টাকা ছেলে কত কত পাবে ছেলে কত পাবে দুই লাখ এক মেয়ে কত পাই গেছে এক লাখ ছেলের সঙ্গে মেয়ে হলে এক লাখ টাকা পায় তাহলে এখন ছেলের সঙ্গে মেয়ে স্বাভাবিকভাবে তো অনেক কমে যাওয়ার কথা ছেলের সঙ্গে মেয়ে হলেই যেখানে এক সুলুস পায় ভাইয়ের সঙ্গে এক লাখ টাকা বোনের সঙ্গে তো এক লাখ টাকা বতরি কেউ পায় তো সে এক লাখ তার বোন এক লাখ দুই লাখ মিলে কি হইলো দুইটা লাখ মিলে দুই লাখ হইল না আর ওয়াকইলা কেউ কেউ বলেন যে না ফাউক শব্দটা বলছে একটা সন্দেহ নিলসন করার জন্য মানে মেয়ের সংখ্যা বাড়লে হিসা বাড়বে বলে একটা সন্দেহ হইতে পারে এই সন্দেহটা নিরসন করার জন্য ফাউক শব্দটা বলছে সংখ্যা মেয়ের সংখ্যা বেড়ে গেলে হিসা হয়তো বেড়ে যাবে এরকম একটা সন্দেহ হয় এই সন্দেহটাকে দফা করার জন্য দেখো একটা জকরের সঙ্গে যদি একটা মেয়ে হয় একটা জকরের সঙ্গে একটা উনসা হলে তাহলে উনসায় কত পায় এক পায় এক পায় না এক ছেলের সঙ্গে এক মেয়ে হলে এক সুলুস পায় আর যদি দুই মেয়ে যদি হয় তাহলে এক মেয়ে মেয়ে হলে হলে এক কত সোলুস এই যে যদি মেয়ে একা থাকে এক ভাইয়ের সাথে তাহলে সে পাইতেছে এক সুলুস এটা থেকে কি বুঝতে চাইতেছে যে যদি মেয়ে জন থাকে তাহলে দুই ষোলুস এ যে সংখ্যা বেড়ে গেলো এটার থেকে একটা ওয়াহাম হয় যে জন হলে যখন দুই ষুলুস দুইয়ের বেশি হলে বুঝে তিন সুলুস হবে তিন সুলু ফুল সুলুস এই যে একটা ওয়াহাম হয় এই ওয়াহটাকে ধা করার জন্য আল্লাহ বলেন আদত মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে হিসা বৃদ্ধি পাওয়ার ধারণা কে প্রতিহত করার জন্য ফাউক শব্দটা আনা হয়েছে এখন সংখ্যা বৃদ্ধি পাওয়ার দ্বারা হিসা বৃদ্ধি পাওয়ার ওয়াহান কেন হবে লিমা ফুহিমা সুলুস নির্ধারণ করা হয়েছে মিন জা সুলুস লিল ওয়াহিদা জন্য সুলুস নির্ধারণ করা হয়েছে তো ওয়াহেদার জন্য সুলুস নির্ধারণ করার কারণে ইসনাতন ওয়াহেদার জন্য সুলুস নির্ধারণ করার কারণে দুই মে দুই সুলুসের মুস্তাহে হওয়াটা বুঝে আসছে এই বুঝে আসা থেকে এই ওয়াহানটা হয় যে যখন দুই জনের থেকে সংখ্যা তাদের হিসা বেড়ে যাবে এই আবার একটা বুঝছো সুলুস নির্ধারণ করা হয়েছে ওয়াহেদার জন্য তো ওয়াহেদার জন্য সুলুস নির্ধারণ করার কারণে দুই জন দুই সুলুস পাবে এই জিনিসটা বুঝা গেছে লিমা ফহিমা ইসতে ইসলাতন দুই সুলুজ হবে এটা একদম সারাহাতান আর ইস্নাইন হলেও যে দুই সুলুজ হবে এটা কেয়াস দিয়ে বোঝা গেছে অন্য একটা আয়তের উপর কেয়াস করে যদি তারা দুইজন অথবা দুইজনের বেশি হয় তাহলে তাহলে কানা শব্দটা হবে তামা তা যদি মেয়ে একা হয় তাহলে তাহলে পিতা মাতা দুজনের যত আত্মীয় স্বজনের নাম বলা হয় সবগুলো কার নিতে হতে এভাবে বললে হতো কিন্তু সেটা না করে লি আবাওয়াই বলে আবার বদল আনা হয়েছে পিতামাতার জন্য অর্থাৎ পিতা মাতার হতে প্রত্যেকের জন্য হবে সুদুস এটা পাবে বাবাও সুদুস পাবে মাও এখানে এটা বোঝা যেত যে হয়তো এক সুদুসের মধ্যে দনোজন শরীর থাকবে তো বললো যে না এক সুদুস দোনোজন শরীর থাকবে না নোতাতুল বাদল বদল আনার রহস্য হলো আন্না হুমা লাইতারিকা কখন যদি মাইয়েতের কোনো ওয়ালাদ থাকে বলতেছে ওয়ালাদ সঙ্গে মিলানো হবে ওয়ালাদুল হিকা বিল ওয়ালাদি ওয়ালাদুলদ থাকলে যেমন ওয়ালেদাইন সুদুস পায় যদি ওয়ালাদুল ইবিন থাকে তাহলে আর যদি মৃতের কোনো সন্তান না থাকে তার পিতা মাতাই তার ওয়ারিস তার পিতা মাতা তার ওয়ারিস হয় পিতা মাতা ওয়ারিস দুই সুরত হয়তো শুধু তারাই আছে। ফকাতস হয়েছে ওয়ারেস হয় তার পিতা শুধু পিতামাতা অথবা পিতা সঙ্গে তার স্ত্রী থাকে যদি মাইয়েত পুরুষ হয় অথবা পিতা সঙ্গে তার স্বামী থাকে যদি মাইয় স্ত্রী হয় কথা বুঝছ মা নাওজিন মানে হলো স্বামী সহ অথবা স্ত্রী সহ তাহলে ফালি তাহলে যদি মা বাবা দুজন ওয়ারিস হলো নাই। মা বাবা দুজন হইছে হইস মা বাবা অথবা মা বাবার সঙ্গে স্ত্রী আছে অথবা স্বামী আছে তাহলে সেখানে মা বাবা কতটুকু পাবে তো বলতেছে এই শুরুতে মা পাবে এক সুদুস ফালি উম মিহিত মা পাবে এক সুলুস আর বাকিটা পাবে বাবা এটা তো ঠিক আছে উমুন শব্দ মা এটা যা জানি সেটি ঠিক আছে তো ফালি উমি এক কেরাত আরেক কেরাত হলো ইম্মিটা কেন পড়া হবে ইমিটা এই জন্য পড়া হবে যে কাসরার পরে পেশ এটা উচ্চারণ একটু শকিল লি উম কাচরার পরে উচ্চারণটা শকিল এই শকিল উচ্চারণ থেকে পালাবার জন্য সরে আসার জন্য ওই শকিল উচ্চারণ যেটা পেশ সেটাকে কাঁচরা দিয়ে তাবদিল করেও করা যায় তো কেরাতে মুখতালেফার মাকা সেত মাকা সে এগুলোই যে তাকফিফ তো এটা বলতেছেন এটা থেকে পালাবার জন্য সরে আসার জন্য ফেরা আরান মিনাল এনতেকাল মিন দম্মতিন ইলা কাস কাসরা থেকে জম্মার দিকে হওয়া। এই হওয়া থেকে সরে আসার জন্য সরে আসতে হবে কেন যেহেতু কারো এটা এখানেও আবার ওই যে সামনে আসতেছে মত না এগুলো মান এক মান এক তার মানে ফালি উম্মিহি যেমন পরা যাবে ফালি ইমিহিও পরা যাবে এমন না যে যেটা ফালি উমিহি এটা বেশি সওয়ক আর ফালি ইমিহিটা কম সহ এমন না ব্যাপারটা কারণটা মান এক হ্যাঁ জাহেলদের সামনে এটা না পরা যায় কারণ জাহেলো জানে না কেরাতের একতলাফ এজন্য জন্য তারা যে তোমার ব্যাপারে ধারণা করবে তুমি এটা ভুলুচ্চারণ করতেছ বাকি নিজে তেলোয়াত করার সময় এগুলো পরা চাই চাই এটা এই জন্য বললাম কারণ এগুলো তো ওই তেলোয়াতের মাধ্যমে কি কেরাতগুলো জিন্দা থাকবে মুসানা বলে গেছেন ওনারা একভাবে জিন্দা করে গেছেন এগুলো যদি আমরা তেলাওয়াত করতে থাকি তাহলে আরো আরো থাকলো এই যে এটা কোনো মুশকিল কোন ব্যাপারও না এই যে কেরাতে মুক্তালা তেলাওয়াত এটা মুশকিল ব্যাপারের মধ্যে আসতেন যে তিনি পাঁচ কেরাতে কোরান্তেলওয়াত করতেন দশ কেরাতে কোরআনতে লোত করতেন এটা একটা মানা আকিব মুশকিল ব্যাপার না এটা এই জন্য বললাম যে মানে আমি নিজের কথাটা বলি যখন থেকে এটা শুনছিলাম যে মুফতালে কেরাত এটা একটা বা হচ্ছে বরকত তখন থেকে আমার নিজের যে ফালি উমেহ এটার মধ্যে হামজার উপরে ভিন্ন একটা রং দিয়ে হামজার নিচে ভিন্ন একটা রঙ দিয়ে কাঁচা দিয়ে রাখছে ওকে লাল দিয়ে বা সবুজ দিয়ে কাঁচরা দিয়ে রাখছে তো যেহেতু ভিন্ন রং এই জন্য অন্য কেউ পড়লে এটা বুঝবে যে এটা ভিন্ন আর একটা কেরাত তো বসার সময় দুটা পরি, কখনো ওইটা পড়ি কখনো ওইটা পড়ি করে পড়তে দেখা যায় যে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে কোন কোন জায়গায় কেরাতে মুখতালি হয়ে গেলো আছে আমি যে করলাম সেটা পরে মধ্যে এরকমের লাল রঙ দিয়ে লাল দিয়ে টাইন করা আছে তো পড়ার সময়গুলো নিজের নিজে যখন পড়ি এটা জন্য যে এটা আমরা নিজের ইচ্ছাগুলো করতে পারি এটা মনে শুরু হয়েছিল বছর থেকে মিন জম্মাত হামজার উপরে যে জম্মা আর ওইদিকে মিমের মধ্যেই থাকবে দিকে এনতেকাল এটা কঠিন জম্মা দ্বারা উদ্দেশ্য হলো ওই যে উমের হামজার জম্মা আর কাঁসরা দ্বারা উদ্দেশ্য হলো মিমের কাসরা জম্মা থেকে কাছরার দিকে এতেকাল যেহেতু কঠিন তাহলে মা পাবে পুরো সম্পদের এক তৃতীয়াংশিয়া বলি ইমিত মা পাবে এক সুলুস সুলুস মানে মাল এই সুলুসুল মাল হলো যদি যদি শুধু মা বাবা মা পাবে বাবা পাবে বাকিটা পাবে সুলুস সুলুস মানে আও মা এই মা আতফ হয়েছে মালের উপরে সুলুসুল মাল আুলুসু মালের সুলুস পুরো মালের নেয়ার পর যত রুকি হবে এটা বাকি অথবা সেটা সবটা আর যদি মৃতের ভাই বেরাদার থাকে ভাই বেরাদার থাকে ভাই বা বোন থাকে যদি মৃতের একাধিক ভাই বোন থাকে যদি মৃতের একাধিক ভাই বোন এক হুকুমে ভাই বোন তাহলে তাহলে আর ভাই বোনেরা কিছুই পাবে না কারণ তারা মাহযুগ হবে বাবার কারণে বাবার তারা মাহিরা মানুষরা এবার একটা খেয়াল করো সুন্দর মানে মানুকিরা মিনার রিজাল উল্লেখিত রিজাল নিশা এর মধ্য থেকে যারা ও পাবে ওই অংশ যেটা উল্লেখ করা হয়েছে মৃত ব্যক্তি আলাই তার উপর যে ঋণ রয়ে গেছে তা পরিশোধ করার পর মানে বোঝানো হইলো যে প্রথমে ওসিয়া দাইন আদায় করা হবে তারপরে তাকসিম করা হবে ওসিয়া আর দাইনের মধ্যে তাই না সেটাকে ব্যাপারে মানুষের গাফলতি করে অবহেলা করে এই জন্য সেটার গুরুত্ব আরোপ করার জন্য এটা বলতেছে দেখ ইউ সু বিল ফাইলা ইন আলিহীন তারপর কথাটাকে কেন আগে আনা হলো পালন করা ওসিয়ত কার্যকর করার প্রতি গুরুত্বারোপ করার জন্য ঋণটা মানুষে মনে করে যে এটা দিতে হবে কিন্তু ওসিয়ত এটা মানুষের দিতে হবে এমনটা মনে করে না কারণ যার ব্যাপারে ওসিয়ত করছে তার পক্ষ থেকে মোতালাবা নাই যেমন তোমাদের পিতা মাতা তোমাদের পিতা এবং তোমাদের সন্তান আদি লুন তাদের মধ্যে থেকে কারা উপকারের দিক দিয়ে তোমাদের অধিক নিকটতর এবং দুটা গ্রুপের মধ্যে কারা তোমাদের উপকারের দিক দিয়ে অধিক নিকটতর তা তোমরা জানো না ফিদুনিয়াল আখেরা তোমাদের মধ্যে কেউ হয়তো ধারণা করবে যে পিতা আমার জন্য বেশি না ফের পিতাকে দিয়ে দেবে পরে দেখা গেল যে না সন্তান তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ধারণা করবে তোমাদের মধ্যে কোন ধারণাকারী এমন হবে যে আন্না ইহু আনফা ফাই সে তাকে দেবে কিন্তু বাস্তবে হয় তার বাবা তার জন্য আনফা হবে অবিল আকসি আবার তোমাদের মধ্যে উল্টাটা ধারণা করার মানুষও আছে এই যেহেতু আল্লাহ তালা জানেন ইন্নামাল আলিম বিদিকা আল্লাহ যেহেতু এই বিষয় সম্পর্কে আলেম হলেন আল্লাহ নিজের পক্ষ থেকে যা নিজের পক্ষ থেকে নির্ধারিত মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তিনি বলতে সব সময় আল্লাহ